السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدل فلاها ديا له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شمال داشق من دوريو كاتشي تدخاني بوشي এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদা শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম আবু জাফর তহাবির বিখ্যাত এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন আখেরাতের বিষয়ে এবং তিনি বলছিলেন ওয়ানুবিল বা আমরা পুনরুত্তর ইমান রাখি তারপর তিনি বলেছেন ওয়াজা ইল আমা কিয়ামা কিয়ামতের দিন যে আমলের যাজা দেওয়া হবে তার উপরে ওয়াল আর দে আরদের উপরে পেশ করা হবে বন্দাকে বন্দার আমলকে ওয়াল হিসাবে হিসাব নিকাশ হবে ও কেরাতিল কিতাবে কিতাব পড়তে হবে ওয়াল সয়াব ওল একাব এবং সয়াব বা সবদ কী পাবে শাস্তি কী পাবে ওয়াল ও সেরাত অল মিজান সেরাতের অবস্থা কি হবে মিজানের অবস্থা কি হবে এরপর তিনি ও হাউদুল্লাহ আক্রম অল্লাহ তাহি ইয়াসান উম্মতি হাক্ষুন আর আল্লাহ তালা তার নবীকে যে হাউজ দিয়ে সম্মানিত করেছেন তার উন্ম্মতকে উদ্ধার করার জন্য পিপাসার্থ উম্মতকে পিপাসা নিবারণ করার জন্য যে ব্যবস্থাপনা করে দিয়েছেন হাউদের সেটা হক এটা বিমান আনতে হবে দর্শকবিন্দু গত পর্বে আমরা আলোচনা করতাম যে হাসরের মাঠে প্রথম যে কাজটি নিঃসন্দেহ হবে তা হচ্ছে সমস্ত মানুষ সেখানে একত্রিত হবে এই মাঠে সমস্ত মানুষ একত্রিত হওয়ার পরে এই মাঠে অনেক লম্বা সময় মানুষ ওকুফ করবে অবস্থান করবে মানুষের প্রসারিত হবে এদিক সেদিক যাবে বিভিন্নভাবে এবং সেখানে তারপরে যে বড় কাজটি হবে তাহলে সাফা তুল্লাহ সাল্লাম যে সুপারিশটি করবেন প্রথম এবং যে সুপারিশটি ইমানদার কাফের সবাইকে পাবে সেটা হচ্ছে যেন রব্বুল্লাহ আলমিন এদের মধ্যে বিচার ফেসলা করে দেন এরপর রব্বলা আলমিন আল্লাহ তালার আল্লা তালা তিনি আসবেন আল্লাহ কোরআন করিম আল্লাহ তালা বলেছেন হাল ইয়ানজুরুন ইল্লা গামা আল হমুল ফিজুল আলমাল ইকা তো আল্লাহ তালা হাস মাঠে আসবেন এবং তিনি বিচার ভাচার করবেন গত পর্বে আমরা বলেছিলাম যে এর মধ্যে অনেকেই বলেছেন যে হাউদটা কখন হবে অর্থাৎ যে হাউদ থেকে পানি ফান করানো হবে প্রত্যেক নবীর এক একটা হাউদ থাকবে তিন তাদের পানি ফান করাবেন এটা কখন হবে এটা নিয়ে আলেমদের মধ্যে কয়েকটি মত আছে তো মত হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম দেখা যায় কোন কোন হাদিসে দেখা যায় যে সেখানে সেখানে শুধুমাত্র মোহাম্মদ সোল্লা তার উম্মরদেরকে পানি পান করাচ্ছেন কোনো কোনো হাদিস দেখা যায় অন্যান্য নবীরা তাদের উম্মদেরকে হাও থেকে পানি পান করাচ্ছেন তার উম্মদেরকে তাহলে দেখা গেলো যে প্রত্যেকেই হাউদে দেখাও সরের পানি পান করতে পারছেন বিশেষ ইমানদার যারা এইভাবে বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকম আসার কারণে কেউ কেউ বলেছেন যে এটা সুরাতের আগে ফলসেরাত পার হওয়ার আগে কেবল ফলসেরাত পরে। বেশিরভাগ আলেমের মতে হচ্ছে যে সেটা হবে হাসরের মাঠে যখন বিচার পাচালা শুরু হবে সেই সময় দরকার হবে কারণ অনেক লম্বা সময় তারা কবরে ফিপাসার্থ ছিল হাসরের মাঠে সূর্য মাথার উপর চির ফিপাসার্থ ছিল এই জন্য হাউদে কসরের পানি তাদের বেশি প্রয়োজন এই জন্য আল্লাহ তালা তার নবী কেমন প্রত্যেক নবীকে তাদের উন্মত্তের জন্য পানির ব্যবস্থাপনা করে এই পানি থেকে কারা কারা পানি পাবে না গত পর্বে আমরা সেটা আলোচনা করেছি বলেছি যারা বিদায়াত করবে শিরিক কুকুর করবে তারা কোনো দিন রসুল্লা সাল্লাহ পায় এই হাউদ থেকে পানি ফান করার সৌভাগ্য অর্জন করবে না বরং তারা তাদের মধ্যে থেকে অনেকেই রসুল্লাহামের সামনে থেকে তাদেরকে অন্যদিকে টেনে নিয়ে যাওয়া হবে রসুল্লাহ আসালাম তাদেরকে চিনবেন তাদের চিন বিভিন্ন চিহ্ন দিয়ে কিন্তু তারা এই চিনার পর ডাকলেও তারা সে সাথে সাজাইতে পারবে না কারণ তাদেরকে এই সে অবস্থায় বলা হবে যে তোমরা রসুল্লা আসাম বলবেন যে সোরফ খান সফ খান গাইয়ার আবাই আমার ফলে যারা পরিবর্তিত হয়ে গেছে দিন পরিবর্তন করে নিয়েছে নিজেদের মন চলেছে তাদের ধ্বংস হোক তাদের ধ্বংস হোক এই তারা কখনো এই হাউজে কাউসারের পানি থেকে পান করতে পারবে না হাউজে কাউসারের বিষয়টি আমরা বলেছিলাম যে কাউসার একটি ব্যাপক হাউস বিরাট তার আয়তন অনেক বড় যা অনেক বিশাল যা থেকে যার মধ্যে অনেক রকমের নুজুম আকাশের তারকার মতো আকাশের তারকার মতো এরকম পেয়ালা থাকবে এই পেয়ালাগুলি যে একবার পান করবে সেটা তার সারা জীবনের জন্য তার কোনো পিপাসা লাগবে না অর্থাৎ পিপাশা চিরজীবনের জন্য নিবারণ হয়ে যাবে এবং আমরা বলেছিলাম যে এইটা হচ্ছে এমন এক জিনিস যে জিনিসটি আল্লাতালা তার নবীকে যে কাউসার দান করেছেন সেটারই একটা অংশ এবং আল্লাহ তালা কোরআন কানি বলেছেন ইনা আর কাল কাউসার আমরা আপনাকে কাউসার দান করেছি কাউসারের একটি সেখান থেকে একটি স্রোত শ্রেণী যে বেরিয়ে আসবে সেটা হচ্ছে হাউদ প্রত্যেক নবিরই হাউদ থাকবে প্রত্যেক নবী তার মধ্যে মধ্যে ইমান তাদেরকে তারা তিনি তাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে ইয়া হিসাবে পুরস্কার হিসেবে হাউদে কাউসারের পানি পান করাবেন এটা আমরা গতকাল আলোচনা করেছি হাঁসারের মাঠে তাহলে দেখা গেল যে সাফারাতুল ওজমার পরে বড় সুপারিশের পরে হাউজে কাউসারের পানির বিষয়টি আমরা সবচেয়ে গুরুত্ব সারা দেখতে পাই যে এটাই হচ্ছে আসলে বিশুদ্ধ মত। ইমাম কর্তুবী রহমতুল্লা মঠটাকে প্রাধান্য দিয়েছেন ইমা ইবলি কাশির এই মঠটিকে প্রাধান্য দিয়েছেন এছাড়া দেখা গেছে এই মঠটিকে অনেকে প্রাধান্য দিয়েছেন যারা তাহকিক করেছেন তারা প্রত্যেকে এই মঠটাকে প্রাধান্য যে হাউজে কাউসারের পানি হবে পানি খাওয়া পান করা হবে এ পরবর্তী কাজ সফাতে পরবর্তী কাজ অর্থাৎ সেরাতে আগেই হিসাব নিকাশের আগেই সে হাউজের কাছে ফানি ফান করানো হবে এটি প্রথম কাজ প্রথম কাজ যে যার কথা আমরা দেখতে পাই এবং এই জন্য আমাদের ইমাম তাও বলতেছেন ওয়াল্লা হাউদি আক্রম হল্লাহ তাহলা বিহি গিয়া সাল্ল উম্মতি হক আর হাউদ যেটা আল্লাহ তালা যা দিয়ে সম্মানিত করেছেন আমাদের নবীকে সে উম্মদকে উদ্ধারের জন্য উম্মদকে পিবাসার্থ উম্মদকে ফানি ফান জন্য এটা তিনি একটি আলাদাভাবে নিয়ে এসছেন অর্থাৎ এটা একটি বিরাট বিরাট গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এটা একটি সম্মানের কাজ আল্লাহ তালা এই উম্মতকে এই সম্মানিত কাজে সম্মানিত কাজে দ্বারা সম্মানিত করবেন এবং উম্মতকে যারা বেশি ইমান এনেছে সিরিক করেনি বেদায়ত করেনি তাদের দ্বারা সম্মানিত করবেন দর্শক আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় একটি অংশ আমাদের ইমাম বলছেন ওয়া জাজাইল আমা ওয়াল আর ওয়াল হিসাবে এই অংশটুকুর পর আমরা আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ জাজাইল আমল অর্থ হচ্ছে আমলের প্রতিদান আমলের প্রতিদান এটা আল্লাহ তালা কোরআনকারী বিভিন্ন আয়ত বর্ণনা করেছেন আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যে আমলের প্রতিদানের জন্যই তিনি কেয়ামত কায়াম করেছেন বলেছেন মা আলী কিয়ম প্রতিদান দিবসের মালিক অর্থাৎ সেদিন তিনি প্রত্যেকটি মানুষের আমল অনুসারে তাকে তার আমলের প্রতিদান দিবেন অন্য আয়তা আল্লাহ তালা বলছেন হক ওয়ালুন আন হকুল মুবিন যেদিন আল্লাতালা পরিপূর্ণভাবে দিবেন তাদের হক দিনের জাজা যা প্রতিদান দিবেন এবং তারা জানতে পারবে নিশ্চয় আল্লাহ তালা নিশ্চয়ই তিনি হক এবং তিনি তিনি সুস্পষ্ট তিনি এখানে এই দিনের অর্থ দুই জায়গাতে এই দিনের অর্থ হলো যা যা অর্থাৎ মালিকীয় দিন অর্থ জাজা যা অর্থাৎ প্রতিদান দিবসের মালিক আল্লাহ তালা আর সেদিন আল্লাহ তালা প্রতিদান দিবেন সেদিন প্রত্যেকটি মানুষকে পরিপূর্ণভাবে যেমনটি সুরায় নূরে বলা হয়েছে সেই জন্য প্রত্যেক মানুষকে প্রতিদানের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমি যা করি না কেন তার প্রতিদান আল্লাহ তালা দিবেন হাসারের মাঠে প্রতিদানের ব্যবস্থাপনা করবেন জাজাইল আমাল উপর আমাদের ইমান রাখতে হবে জাজাইল আমল কীভাবে হবে প্রতিদান তাৎক্ষণিকভাবে তার হিসাব নিকাশের মাধ্যমে পরবর্তী জিনিসটা এই প্রতিদানের বিষয়টি কোরআনে কারিম আল্লাহ তালা অন্য জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন জাজা আমিমা কানুয়া আমলুন প্রতিদান হিসাবে যে যারা তা আমল করছে তার আল্লাহ তালার কাছে প্রতিদান বলতে বোঝানো এটা নয় যে এটা নয় যে তারা আল্লাহর কাছে কোনো কিছু প্রাপ্তি হয়েছে কোনো আমল করে এবং আল্লাহ দয়া করে আল্লাহ তালা দয়া করে তাদের যে সমস্ত আমল ছোটোখাটো আমল আছে এগুলিকে বাড়িয়ে ভাপিয়ে ফুলিয়ে সেটাকে বড় করে তাদেরকে জান্নাত দিবেন আর যে খারাপ আমল থাকে কখনো কখনো কাউকে ক্ষমা করে দিবেন কাউকে তার বিনিময়ে প্রতিধান হিসেবে শাস্তি দেবেন এটাই বলা উদ্দেশ্য আল্লাহ তা বলছেন জেজা কান কানুন তারা যে আমল করতে এর প্রতিধান হিসেবে আল্লাহ তালা এটা নির্ধারণ করেছেন সুরা ওয়াক আহমেদ আল্লাহ সাহেব বলেছেন অন্য হয়তো আল্লাহ তারা বলছেন জেজা উম উইফাকা যথার্থ প্রতিদান আল্লাহ তালা দিবেন সম সমপরিমাণ যা প্রতিদান তা আল্লাহ আল্লাহা মিসলাহা ও যে ব্যক্তি কোন ভালো কাজ করবে হাসানা করবে তার জন্য তার দশগুণ থাকবে দশ গুণ সব আল্লাহ দিবেন ভালো কাজে দশ গুণ যত সব তা দশগুণ সব বাড়িয়ে দেবেন আল্লাহ ও মনজা আবি অন্যায় করে খারাপ কাজ করে ভুল করেহা তাকে বাড়তি কিছু তারপর যোগ করা হবে না ওহম লাহাম তাদের কোন জুলুম করা হবে না আল্লাহ তালা কোরআন কারিমে আরো বলেছেন মনজা আবিল হাসান কেউ যদি কোনো ভালো কাজ করে আল্লাহ তালা সেটা সেটার জন্য তাকে উত্তম প্রতিদান দিবেন অবস্থা থেকে তারা সেদিন নিরাপদ থাকবে এটা সে আল্লাহ তিয়াছেন ওমেন জিয়া আবি সৈয়াতে আর যে ব্যক্তি হাসান ভালো কাজ করে অন্যায় কাজ ভুল করেছে ফাকুব বা তুজু আগুনে জেহা আগুনে আগুনে তাকে নিক্ষেপ করা হবে অদমুখে হয়ে নিক্ষেপ করা হবে এবং বলা হবে হাল তুজাউন তোমাদের কত সেটার দেয়া হচ্ছে যা তোমরা করতে অর্থাৎ তাদের প্রতিদান হবে আমল মোতাবেক যতটুকু আমল করেছে ততটুকু প্রতিদান হবে তবে আল্লাহ তালা তার ন্যাক বান্দাদের দশগুণ বাড়িয়ে দিবেন বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে সম্মানিত করার জন্য এটা আল্লাহর খাস নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছে তাকে বাড়িয়ে দেন অন্য দিক দিয়ে বাড়িয়ে দিলে তো সেটা তাদের জন্য কষ্টকর হবে এই জন্য ওইদিকে না বাড়িয়ে যারা নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ তাদেরকে বহুগুণ বর্ধিত করে দিবেন দেবেন কোনো বড় দশগুন যাকে ইচ্ছে আল্লাহ তার থেকে আরো বাড়িয়ে দেন কোরআন করিম আল্লাহ তালা বহু জায়গায় এভাবে তার তার বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন যে মানুষ যা করবে সেটাই শুধু সে পাবে মানুষ যে ভালো কিছু করে মানুষ ভালো কিছু করে ভালো সেটার ভালো প্রতিদান পাবে খারাপ করলে খারাপ প্রতিদান পাবে এটার নাম হচ্ছে জাজাউল আমাল এসেছে সেখানে রসুল্লাহ বলেছেন তাতে রসুলাম বলেছেন আল্লাহালা বলবেন ইয়াধি হে আমার বন্ধারা ইন্নামাহিয়া আমালাকুম এত হচ্ছে কিছু আমল যা তোমাদের জন্য আমি সংরক্ষণ করে রাখছি তার পরিপূর্ণ সে আল্লাহ শুক্রিয়া আদায় ফালাইমান যে ব্যক্তি অন্য কিছু পায় অর্থাৎ অকল্যান কিছু পায় সেজন্য নিজেকে সারা কাউকে তিরস্কার না করে কারণ সেই নিজের কাজে নিজে কাজটি করেছে নিজের ফাঁদে ভরে এই কাজটি করেছে শয়তানের ফাঁদে ভরে কাজটি করেছে নবসের আমার তবেদারি করে এই কাজ এই প্রতিদান পেয়েছে আল্লাহ আব্বুল ইজত তার জন্য খারাপ খারাপ পছন্দ করেন না তিনি খারাপ পছন্দ করেন না বলেই আল্লাহ তালা বিবেক দিয়েছেন নবির রসুল পাঠিয়েছেন কিতাব দিয়েছেন আল্লাহ নেককার বান্দাদের মাধ্যমে তাকে দাওয়াত দিয়েছে কিন্তু সে শোনে নাই অন্যায় পথে চলেছে এই জন্য তার জন্য আল্লাহ তালা তার জন্য আল্লাহ তালা যদি তার প্রতিদান না রাখেন তবে সে নিজেকে ছাড়া আর কাউকে যেন তিরস্কার না করে কিন্তু ভালো কিছু ফেলে সে যেন আল্লাহ সুক্রিয়া আদায় করে যে আল্লাহ তালা তার আমলটা কবুল করেছেন ভালো করেছেন সে আল্লাহ তালা নষ্ট হতে দেননি এই জন্য প্রত্যেকটি ইমানদার মনে রাখা উচিত তাকে জেজা আমা জেজা জেজা আম রবিকে আওতন হিসাবা রবের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে প্রতিদান তাকে দেওয়া হবে ভালো কিংবা মন্দই প্রতিদান তাকে দেয়া হবে দর্শকবৃন্দ আমরা বলছিলাম যে জাজাউল আমাল যে কোনো আমলেরই একটা প্রতিদান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ঠিক অনুরূপভাবে আমাদের ইমাম আরো বলছেন জাজায়েল আমল যেমন হবে কেয়ামতের দিন যে কেয়ামতের দিন তাদেরকে তাদের আমলের প্রতিদান যেমনইভাবে তাদের পেতে হবে হবে তাদের আর্দ হবে তাদের হেসাব হবে তাদের কেরাতুল কিতাব হবে তাদের সয়াব হবে তাদের কেরাতুল কেরাতুল কিতাব অর্থ হচ্ছে তাদের আমল নামা পড়া হবে এবং তাদের স্বয়াব হবে তাদের শাস্তি হবে এটা আমাদের ইমাম বলছেন তিনি বলছেন ও নুমিনু বিলবাসি ওয়া জাযা আল আমাল ইয়াউমুল কিয়ামত ওয়াল আরদ ওয়াল হিসাব ওয়া ক্বালাত আল কিতাব ওয়া الثواب ওয়াল عقাব এটাটুকু আমরা ব্যাখ্যা আমরা এখন করব তা হচ্ছে প্রথমে বলা হচ্ছে আরদ যে আল্লাহর সামনে পেশ তা ঘটে যাবে যা ঘটার মতো ছিল সেটা ঘটে যাবে আর আকাশ ফেটে যাবে আসমান ফেটে যাবে সেদিন তা সেদিন তা উবে যাবে সেদিন তা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে ওল মায়লা কুয়াইলাহা আর ফিরেস্তারা তার প্রান্ত দেশগুলোতে থাকবে আর সর্বিকে আর সেদিন বহন করবে আপনার বহন করবে যেমনি এ হাদিস এসেছে আর আল্লাহিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে তোমাদের কোনো গোপন ভেদ সেদিন আর গোপন থাকবে না गोपन सबकिद सामने चले आसकि तुम कष्ट जीवन जीवन के निशेष्टी स অর্থাৎ আল্লাহর সামনে সাক্ষাৎ হবে সে সাক্ষাতে কি হবে আল্লাহ সহজ ওয়ান কাল বি সে তার পরিবারের কাছে ফিরে যাবে খুশি হয়ে ও আমান উত আজহরি আর যার কিতাব দেয়া হবে আমল নামা দেয়া হবে তার পিঠের পিছন দিয়ে যাচ্ছে তা করে বেড়েছে মস্তি করেছে পরিবারকে নিয়ে অন্যায় কাজে লিপ্ত হয়েছে প্রত্যেকে অন্যায় করেছে এই জন্য আল্লাহ তা তাকে সেদিন শাস্তি দিবেন এবং আল্লাহ তালা বলছেন ইহু জন্না আল্লাহ ইয়াহা সে মনে করছে যে আমি তাকে পাকড়াও করব না কিন্তু বেলা ইন্ না রব বিহি বা কখনো নয় আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই তার রব তার সম্পর্কে খুব ভালোভাবে জানতেন দেখছেন তিনি দেখেছেন সে কি করেছে সে যা মনে করেছে সে ভুল মনে করেছে বনরাবুল আহমিন তাকে ঠিকই পাকড়াও করবে এর অর্থ হচ্ছে আল্লাহতালা বলছেন যে তার সামনে পেশ করা হবে ইউমাহদিন তৌরাদুল আলাহ তহফরমিন খাফি এক দ্বিতীয়ত আল্লাহ তালা বলছেন যে ফুলা কিহে দুনিয়ার কষ্ট করতে করতে মানুষ সব দুনিয়ার কষ্টই করে যায় কষ্ট করতে করতে আল্লাহর সামনে তাকে এবং তার সাথে সাক্ষাত হয় আল্লাহর সের সাক্ষাতের এই বিষয়টি সেটাই হচ্ছে আল্লাহ তালনে বলেছেন ওয়াহ্লা রবি কা সফর লাকাতজি তুমু না কামা খালাক না কুমাউ আলার আর তাদেরকে পেশ করা হবে তাদের রবের উপরে কাতার বন্দী আকারে লাকাতজি তুমু না কামা খালাক না কুমাউ আল बला तुमरा तो एसमारे भाव तुम्हारे प्रथम सृष्टि कर प्रथम बार सृष्टि करल्ला तारा सृष्टि करा आल्ला सामने प्रत्येक जवाबदिहि करते उतर प्रत्येके पेश करा तारामने दु पेश करा आल्ला सामने ते आल्ला तारा बोचन वबुदेअल कित कित पेश करा कितब रखा फतरअल मुजरिमी मुशफिकी इना तक अपनी देखते पाने जा रा अपराधी তারা ভীত সন্ত্রস্ত তার মধ্যে যা আসে আর তারা বলবে হায় আমাদের কি আফসুস আমাদের আফসুসের বিষয় আমাদের ধ্বংসের আমাদের কি ধ্বংস এসে গেল মাল কিতাব কি হলো এই কিতাবের এই কিতাবের এই গ্রন্থের কি হল লাইউ কাবিরত ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি সবই তো লিখে ফেলেছে সবই গণনা করে রেখেছে সবই হিসাব করে রেখেছে ইসলাম রব্বুকা আহাদা আর তারা পাবে যা যা আমল করেছে তাই উপস্থিত হবে। হ্যাঁ ওলা ইসলাম রব্বুকা আহাদা আর তোমার রব আপনার রব কারো ফর জুলুম করেন না অর্থাৎ তারা সবকিছু আমল তাদের সামনে দেখতে পাবে এটাই হলো আর এটাই হলো এটাই হলো আল্লাহর সামনে নিতে হওয়া আল্লাহর সামনে পেশ করা এটাই হচ্ছে আল্লাহ সামনে নিজেকে পেশ করা নিজের আমল নামা পেশ করা এবং আল্লাহ সামনে তাদের অবস্থান নির্ধারণ করা তারা কোন দিকে যাবে সেটা তারাই বুঝতে পারবে আমল নামার কারণে তারা বুঝতে পারবে সেটা কি হয় আল্লাহ তালা আয়ত বলেছেন কাহার যেদিন পরিবর্তন করা হবে জমিন কন্য জমিন দিয়ে ওয়াসমাত এবং আসমান কন্য আসমান দিয়ে আ তারা প্রকাশ করা হবে আর্দ করা হবে লী হাহুল কাহার পরাক্রমশালী আল্লাহর জন্য এক সত্তা আল্লাহর জন্য আল্লাহর সামনে তাদেরকে পেশ করা হবে অর্থাৎ তারা গোপন করতে পারবে না কোনো কিছুই এ সবই প্রমাণ করছে আল্লাহর সামনে প্রত্যেকেই আমাদের হিসাব দিতে হবে আল্লাহর সামনে আমাদের উপস্থিত হতে হবে এই আল্লাহর সামনে উপস্থিত হওয়া এবং এই আল্লাহর সামনে উপস্থিত হওয়ার বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে যেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়াটাই ভয় পাবে কোরআন করিমে আল্লাহ তারা কিন্তু তার জন্য ঘোষণা করেছেন যে তার জন্য জান্নাত রয়েছে আল্লাহ তালা বলছেন ওয়ালিমান রব্বিহি ই যে ব্যক্তি ভয় পাবে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তার জন্য দুটি জান্নাত রয়েছে দুনিয়ার বুকে কেউ যদি কোনো আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায় এবং সেখানে হিসাব নিকাশের ভয় পায় তার কর্মকাণ্ডে তার আল্লাহর সামনে পেশ করা হবে তার সামনে পেশ করা হবে আল্লাহ তালা পেশ করবেন সেটা যদি সে ভয় পায় আল্লাহ তালা তার জন্য জান্নাত রেখেছেন ইনশা আমরা বাকি অংশের আলোচনা অন্য কোন পর্ব করবো ততক্ষণ আল্লাহ আপনাদের সুস্থ রাখুন ও আখর জওয়ান আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওরকতাত